আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্লান্ন হতে বর্ণিত জুমার দিন উমর ইবনু খাত্তাব রাজিয়াল্লাহ তাল্লাহ খুব বাজি ছিলেন এ সময় এক ব্যক্তি মসজিদে আসলে উমর রাজি আল্লাহ ত আল্লাহ জিজ্ঞেস করলেন সালাতের সময় মতো আসতে তোমরা কেন বাধাগ্রস্ত হও তিনি বললেন আজান শোনার সঙ্গে সঙ্গেই আমি অজু করেছি তখন উমর রাজি আলাহু তাল্লাহ্ন বললেন তোমরা কি নবী সাল্লা সাল্লামের কথা বলতে শোননি যে যখন তোমাদের কেউ জুমার সালাতে রওনা দেয় তখন সে যেন গোসল করে নেয়